से हृदय अंतर इमान स्तम्भ छः इमान छतम्भ प्रत्येक इनशा अल्लाह तला आलोचना पेश कर इमान छत सम्पर्क आलोचना एक एक विषय पृथक पृथक विस्तारित आलोचना इनशा अल्लाह तला सामने पेश कर चेस्टा करब अल्लाह फकरबुल आलमी सोरेबार शेष रुकुर पचासी नम्बर आयते इरसाद कर আ মানার রসুল রসুল সাল্লা ইমান নিয়ে এসেছেন বেমা উনজেলা এলেই হেমির রবহি যা কিছু নাজিল করা হয়েছে তার প্রতি তার রবের পক্ষ থেকে এবং মমিনগণ ইমান নিয়ে এসেছে রসুল্লাহ ইমান নিয়ে এসেছেন এবং মমিন রাও ইমান নিয়ে এসেছে আল্লাহ পাক বলেছেন প্রথম সারির মমিন সাহাবাহিক ইমান নিয়ে এসেছেন তারপরে প্রত্যেক মমিন যে ইমান নিয়ে আসবে তারা ইমান নিয়ে এসছে بما انزل الآفل الربه والمؤمن中 كل آمن بالله توبا ربтаки treating نبي ص 1988 من پولا تبا رب emphasizing آمن بالله و في باجة الله director و ف mniej كال uno و متدقاته خلاخه ايمان و متدقاته و متدقات رب في حلاتهم والات هجران مالاك بدأك مミلائك بدأون و موجود وقتت جدو顆 ايمان و قتبه أعماض रसलिहि ए रसोल गण्लाकर बोलती कल्लमिल्लाकाी अल्लाह फकरबुल अल्लाहर कथा उल्लेख कर गण ईमान कथा उल्लेख करती इमान कथा उल्लेख कर रसोल गण कथा उल्लेख कर चार्टी अल्लाह फकरबुल आलमी उल्लेख करतेर अब्बुल आलमीन পাঁচটি উল্লেখ করেছেন এই ক্ষেত্রে পাঁচটি করে আল্লাপাক আযাতে আল্লাহ করেছেন থাকা মহান আল্লাহ এখানে যেই ব্যক্তি অস্বীকার করবে কুফরি করবে আল্লাহর সাথে অমালায় কাঠে ফেরস্তাগণকে অস্বীকার করবে অরসলহি রসোল গনকে অস্বীকার করবে ওয়ালিয়াম আখের পরকালকে অস্বীকার করবে ফাঁকা দল আলম বাঈদা তাহলে সেই ব্যক্তি অনেক দূরে পথভ্রষ্ট হয়ে চলে যাবে সেই ব্যক্তি অনেক দূরে পথভ্রষ্ট হয়ে চলে যাবে আল্লাহ ফাকরাবুল আলম এখানে পাঁচটি বিষয় উল্লেখ করেছেন আল্লাহর প্রতি ইমানের কথা উল্লেখ করেছেন उल्लेख कर उल्ले उल्ले उल्ले उल्ले आयात के भिचटी उल्लेख करिदरा विभ्रांत शिकार होता तर लिखी लिखे फेले ইমানের পিলার হচ্ছে ইমানের স্তম্ভ হচ্ছে পাঁচটি যে সরাসরি রসুল্লাহলামের প্রসিদ্ধ হাদিস তার বিরোধী এবং আহলে সন্নাত অল জামাতের আকিদা দীন বিশ্বাসের বিরোধী আহলে সন্নাতল জামাতের ক্রমে আকিদা হচ্ছে যে ইমানের স্তম্ভ হচ্ছে ছয়টি কিন্তু এই ক্ষেত্রে বিভ্রান্তি শিকার হয়ে পাঁচটিকে ইমানের স্তম্ভ বলা এটি বড়ই ভুল ওই রকমই আর এক শ্রেণীর লোকেরাম তারা ইমানের স্তম্ভ ছয়ের জায়গায় সাতটি করে ফেলেছে তারা বুঝার চেষ্টা না করে একটিকে দুইটি বানিয়েছে যেমন আমাদের দেশে মন্ত্রের মতো কিছু জিনিস পাঠ করা হয় যেমন কলেমাগুলোকে অনেকে মন্ত্রের মতোই পড়েন অর্থ মোটেই বুঝেন না কিন্তু মন্ত্রের মতোই পাঠ করেন ওই রকমই আমাদের সমাজে ইমান আরবি ভাষায় মন্ত্রের মতো পাঠ করানো হয় ওই কায়দা বাগদাদের সাথে মুখস্ত করে দেওয়া হয়েছে বাংলাভাষী উর্দু ভাষীদেরকে উপমহাদেশে ইমানে মুফাসসাল আর ইমানে মুজমাল বিস্তারিত ইমান এবং সংক্ষিপ্ত ইমান এবং ইমানে মুফাসলে ছয়টির জায়গায় সাতটি করে দেওয়া হয়েছে সেখানে কি করা হয়েছে আমন্ত বিল্লাহে অমালা ইকাতেহি অহি ওরসলেহি অ লয়মিল আখেরে পল কাদের খেয় রেহি ওসার রেহি মিন বাসে বাদাল মত তাহলে সাতটি হয়ে গেল কি করা হয়েছে আল্লাহর প্রতি ইমানা গণের প্রতি ইমান প্রতি ইমানের প্রতি ইমানে পরকালের প্রতি ইমানের হই রেহি ওসার রহি এবং ভাল মন্দ তকদিরের প্রতি ইমান মিন আল্লাহ তালা যা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে সাত নম্বরে আবার উল্লেখ করে ওয়াল বাসে বাদাল মত মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি ইমান তাহলে সাতটি হয়ে গেল অথচ একটু চিন্তা করে দেখলেই স্পষ্ট হয়ে যাবে যে মৃত্যুর পরে পুনরুত্থান ওয়ালিয়াম আখের অন্তর্ভোগ পরকালের প্রতি ইমানের একটি অংশ হচ্ছে মৃত্যুর পরে আবার যে উঠানো হবে এর প্রতি বিশ্বাস তাহলে আসলে ছয়টি পাঁচটিও নয় আর সাতটিও নয় যারা পাঁচটি বলেছে তারা ভুল করেছে বিভ্রান্তির শিকার হয়েছে আর যারা ছয়টি বলেছে তারা বোঝার চেষ্টা করেনি অনার্থক ওই ছয়টিকে সাতটি করেছে আর আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে যে এই দেওয়া হয় আর মন্ত্রের মতো পড়িয়ে দেওয়া হয় এটি ইমানের হক আদায় আর এইভাবে ইমানের মন্ত্র পড়তে হবে এর নাম ইসলাম নয় ইসলাম হচ্ছে যে যা আপনি বিশ্বাস করছেন প্রথমে সে সম্পর্কে আপনি জ্ঞান হাসিল করবেন সে সম্পর্কে আপনি জানবেন যে আমি কি বিশ্বাস করব জানার পরে অন্তর থেকে বিশ্বাস করবেন ইমান নিয়ে আসবে। তারপরে আপনার অন্তরে বিশ্বাস হয়েছে এখন সেই মোতাবেক সেই অনুযায়ী আপনি আমল করবেন কাজ করবেন এর নাম হচ্ছে ইমান এবং এইভাবে ইমানের বহি প্রকাশ ঘটাতে হবে ইমানের যে ছয়টি স্তম্ভ এই সম্পর্কে ৬ নম্বর স্তম্ভ অর্থাৎ ভালো মন্দ তকদিরের প্রতি ইমান এটি কোরআন করিমের বেশ কিছু আয়াতে আল্লাহ ফাকর্বামী তকদিরের কথা ভাগ্যের কথা উল্লেখ করেছেন তার মধ্যে সুরায় কামারের আরবি কাদার মানে আমরা যাকে আমাদের ভাষা তকদীর বলি তকদীরা সুরে আলাতে আল্লাহ বলছেন যে আল্লাহ কাদ্দারা তকদির নির্ধারিত করেছেন পরিমিত করেছেন তকদির মানে কোন কিছুর পরিমাণ নির্ধারিত করা কাদার ফাহাদ এবং তিনি দিক নির্দেশনা দিয়েছেন দান করেছেন মহান আল্লাহ নিশ্চয় আমি প্রত্যেক বস্তুকে তাহলে প্রত্যেক বস্তুর তকদির রয়েছে শুধু মানুষের নাই বরং প্রত্যেক বস্তুর তকদির আল্লাহ ফকরবুল আলমিন নির্ধারিত করেছেন ভাগ্য আল্লাহ ফকরবুল আলমিন বেধে দিয়েছেন নির্ধারণ করে দিয়েছেন খালাক ইন্নাকুল্লা সাইন সৃষ্টি করেছে প্রত্যেক বস্তুকে তার সাথে তাহলে তকদিরের দলিল প্রমাণ কোরআন থেকে আমি আপনাদের সামনে পেশ করলাম এখন আসি রাসুল্লাহ সাল আলি সাল্লামের হাদিসের দিকে ইমানের এই ছয়টি স্তম্ভ সম্পর্কে যে হাদিস কে হাদিস বলে জিবরাইল সালামের হাদিস বলে উল্লেখ করা হয়েছে সেই হাদিস আপনাদের সামনে এখন আমি পেশ করব যে হাদিসে নী করিম সাল্লাম কে কয়েকটি প্রশ্ন করা হয়েছে আমরা কিছুক্ষণের জন্য আপনাদেরকে বিরতি দিচ্ছি আর তারপরে আবার আমাদের আসল বিষয়ের দিকে ফিরে আসছি আল্লাহ ফাকর্বুল আলমী যেন আমাদেরকে তৌফিক দান করেন আসসালাম আলাইকুম আহমতুল আমি মহিলা সাহাবিদের ইমান ছিল পরিপূর্ণ তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে এবং ইনফ্লুয়েস আর কোন ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামের নারী প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে টায় বাংলাদেশে ও টায় ভারতে বাংলায়। পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনও তার লক্ষ্য উদ্দেশ্য পুজতে পারে না আসুন रसुल सल्लामे रेखे जावा श्रवण कर दर्शे देखा परवर्ती अनुष्ठान पीस टी आलोचना करमान स्तम्भगुलि सम्पर् ইমানের স্তম্ভ ছয়টি এই ছয়টি স্তম্ভের একসাথে উল্লেখ হয়েছে নবী করিম সাল্লি সাল্লামের এই সহি হাদিসে সাহি মুসলিমের হাদিস নবী করিম সাল্লা বসেছিলেন সাহাবাঈ কেরামের এক দল তারা বসেছিলেন এই সময় এমন একজন অপরিচিত ব্যক্তি যাকে কেউ চেনে না অমর বিন খাত্ত রাজি আল্লাহ তালান হাদিস বর্ণনা করেছেন যে একজন মানুষ আসলো অত্যন্ত সাদা কাপড় পরে আর তার চুলগুলি অত্যন্ত কালো সদি সি সারে তার চুলগুলি অত্যন্ত কালো এবং সদিদো বেয়াজি সিয়াবে তার কাপড় অত্যন্ত সাদা ধবধবে আর ওয়ালা ইয়ারে মিন্না আহাদু আমাদের মধ্যে থেকে কেউ চেনেও না বলার উদ্দেশ্য যে তিনি যদি মদিনার লোক হতেন তাহলে তাকে লোকেরা চিনতে পারত অদিনের লোক না আশেপাশের লোক না আর তিনি যদি মোসাফির দূর থেকে এসেছেন তাহলে বালি থাকবে থাকবে হয়ে তাও দেখতে একটি আশ্চর্যের বিষয় তাদের জন্য তারপরে এসে মানুষের আকার ধরে আসলেন এসে বসে গেলেন হাঁটুতে হাঁটু মেলিয়ে আর তারপরে নবী করিম সাল্লা সাল্লামকে পাঁচটি প্রশ্ন করেছিলেন এই পাঁচটি প্রশ্ন ওই হাদিসে উল্লেখ করা হয়েছে নবী করিম সাল্লামের সাহাবাহর কেউ তাকে চিনছেন না প্রথম জিজ্ঞাসা করলেন রসুলকে যে আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন নবী করিম ইসলাম সম্পর্কে বললেন যে আলী সালাম মোহাম্মদ রসুল্লাহ ও তুকিমসালাতা ও তসুম রানা তাহা ইসলাম হচ্ছে এর নাম যে তুমি সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ রাসুল একটি বিষয় দ্বিতীয় বিষয় অত কিবেচক তো জাকাতা জাকাত প্রদান করবে অ তা সুম রা মাদান রমজান মাসের শেয়াম পালন করবে ও তা হুজুল হজ করবে যদি তোমার কাছে পথ খরচ থাকে তারপরে প্রশ্নকারী ব্যক্তি বললেন সাদাক্তাহ আপনি সঠিক বলেছেন উমার রাজিয়া আল্লাহ তালান বর্ণনাকারী বলছেন ফাজিব আল্লাহ ইয়াস আলো ইউসব দেখ আমরা আশ্চর্য হইলাম যে তিনি আবার প্রশ্ন জিজ্ঞাসা করছেন দিন জানতে এসেছেন তো আবার জিজ্ঞাসা করার পরে যখন নবী সাহা উত্তর শুনলেন তখন বললেন আপনি সত্যি বলেছেন এ কেমন কথা হইল তারপরে দ্বিতীয় প্রশ্ন করলেন ওই ব্যক্তি যে আখবরিনী আনিল ইমান ইমান সম্পর্কে আমাকে বলুন যে ইমান কাকে বলে ইমানের ব্যাখ্যা কি ইমানের পিলার কি জিজ্ঞাসা করল্প করিম সাল্লাম বললেন ইমান হচ্ছে এই বিষয়ের নাম যে আল্লাহর প্রতি ইমান বিশ্বাস করবে এবং তার ফেরেস্তা গণের প্রতি বিশ্বাস করবে ওয়া এবং কিতাব সমূহের প্রতি বিশ্বাস করবে ওরসলি এবং রসুলগণের প্রতি বিশ্বাস করবে অলিয়াম আখের পরকালের প্রতি বিশ্বাস করবে আর ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস করবে এই ছয়টি বিষয় নবিয়ে করিম সাল্লি সাল্লাম উল্লেখ করলেন তার সামনে তাহলে এর দ্বারা বোঝা গেল যে ইমানের স্তম্ভ হচ্ছে ছয়টি जा करीम सल्लाम प्रसिद्ध हादिसे उदीस के जिब्राइल महदिशलम यह उत्तर शुरू पर उठलेंदाख्ता अपनी सत्योहकर आश्चर्य हईल जे येपार जिज्ञासाओं कर सत्यी আর তৃতীয় প্রশ্ন করলেন সাহ ক্যামত সম্পর্কে জিজ্ঞেস করলেন যে ক্যামত কখন হবে ক্যামত কখন হবে এ সম্পর্কে আল্লাপীম কেলা লোক মানের মহানাহ নিশ্চয়ই আল্লাহ পাক রব নিকট একমাত্র ক্যামতের জ্ঞান আছে যে ক্যামত কখন হবে কোন সালে হবে কোন সময় হবে তো কেয়ামত সম্পর্কে যখন জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তি তখন নবী করিমাল্লাম বললেন্লামা যাকে জিজ্ঞাসা করা হয়েছে করছেন। বেআা সাহল জিজ্ঞাসা কারীর চাইতে বেশি জানে না অর্থাৎ আমি তোমার চাইতে বেশি জানি না কেয়ামত সম্পর্কে বলতে পারবো না যে কখন হবে নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে তখন জিজ্ঞাসা করলেন নিদর্শন যেগুলিকে বড় কিয়ামতের লক্ষণ বলা হয়েছে সেগুলি উল্লেখ করলেন না বরং ছোট যেগুলিকে আলামতের ছুগরা ছোট নিদর্শন বলা হয়েছে সেগুলির কিছু উল্লেখ করলেন নবী করিম সাল্লা বলেন আনতালেদাল আমাতুর আব্বা দাসী তার মনিবকে জন্ম দেবে অর্থাৎ যাকে জন্ম দেবে সে তার মা কে দাসির মতো ভাববে এবং দাসীর মতো তার সাথে আচরণ করবে তার কাছ থেকে কাজ নেবে सेवा आजकलकार समाजी चरित्र सम्पर्बी करीम सलम भविष्यवाणी करो अन्थ बोले क्योंकि व्याख्या वास्तव में आज के অনুভব করছি এবং দেখতে পাচ্ছি যে আজকাল অধিকাংশ মানুষ নিজের মাকে মায়ের মতো মর্যাদা না দিয়ে মায়ের কাছ থেকে কাজ নেই মায়ের কাছ থেকে কাপড় সাফ করে নেই মা রান্নাঘরের কাজ করে আর তার বিবি সাহেব বাড়িতে বসে থাকে আর না হলে চাকরি করে আর ওই মায়ের কাছ থেকে সব কাজ নেই আর যদি তার স্ত্রী কোনো অন্যায় করে তাহলে উল্টো মাকেই শাসন করে মাকে শাসন করে স্ত্রীকে শাসন করে না এ হচ্ছে অধিকাংশ आजकल कार मानुष्य सैंडल जुतर व्यवस्था छा खाली पाए चलाफे करत अभा दुर्गत मानुष मानुष शरीर वस्त्र छा कपड़ना अभावी मानुष रे आशा और बकरी छागल चारा तोलता पाढ़ लुटिए पड़े बुनियांगटाल तैरि कराता अहंकार गौरव करबीए करीम सल अलीसल्लम युच टी लक्षण क्या मतर निदर्शन शेष खान उल्लेख कर लो এই পাঁচটি প্রশ্ন কথা নবী করিম সাল্লা সাল্লাম উল্লেখ করলেন তারপরে নবী করিম সাল্লি ও সাল্লামের দরবার থেকে ওই ব্যক্তি উঠে চলে গেল নবী করিম সাল আলী ও একটু পরে জিজ্ঞাসা করলেন সাহবাঈ করামদেরকে যে আনা মানিস সাহেল তোমরা কি জানো যে এই জিজ্ঞাসাকারী কে নবী করিম সাল্লাহ সাল্লামের উত্তরে সাহবা বললেন যে আল্লাহ ও রসুল আলাম আল্লাহ এবং তার রসুল বেশি জানেন আমরা জানতে পারলাম যে ইমানের স্তম্ভ হচ্ছে পিলার হচ্ছে ছয়টি এই ছয়টি পিলারের প্রথম পিলার প্রথম স্তম্ভ হচ্ছে আল্লাহর প্রতি ইমান সুতরাং আমাদেরকে এই ইমানের স্তম্ভগুলিকে ভালো করে জেনে তারপরে সেগুলির প্রতি বিশ্বাস করতে হবে এবং সেই বিশ্বাসের ভিত্তিতে আমাদেরকে কর্ম করতে আমল করতে হবে এই হচ্ছে ইমানের স্তম্ভগুলিকে জানা এবং তারপরে সেগুলি বিশ্বাস করার উদ্দেশ্য জানার উদ্দেশ্য শুধু জেনে নেওয়া নয় যে জেনারেল নলেজ আমাদের কাছে থাকলেও জানলাম বা যথেষ্ট এক শ্রেণীর লোকদের অবস্থা এরকম অথবা বিশ্বাস তো করি কিন্তু কর্মতৎপরতা নেই मेहनत नहींश्रम नहीं उदाहरणस्वरूप अपना बी जदिना आल्लाश्व थके आल्ला पक रबुल आलमीन आपना के सृष्टि कर आल्लापा रब्बुल्ला आलमीन आपके दीर्घ सत्तर बचर समय दिए क्या किन्ना केल्लापा जौवन दिए सुस्थता दिए क्या आल्लाब्बुल आलमीन आपन काे आपके कि उद्देश्य सृष्टि करापनी आदाय कर ये अपन जो विश्वास थके रसुल्लामेर ओपर ताल रसुल्ला सल्ला सल्लमर आपनी कि हक आदाय करल्लापर ताली आल्ला कितब के आपनी आसमानी सिलबास हिसाब से ग्रहण कर लिना जदि आपनर विश्वास थकेकाले तो ताजगत के पर जगते अपना के पढ़ी दीते हैं सेखने की करबें आपनी कथाय जा কি জবাব দেবেন আল্লাপাক রব্বুল আলমের সামনে আপনাকে যখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন বিচার দিবসে প্রথম নামাজ আপনি জবাব দিতে পারবেন কি আপনাকে যখন মানুষের হক সম্পর্কে জিজ্ঞাসা করবেন জবাব দিতে পারবেন কি মানুষের হক নষ্ট করে রেখেছেন আর লোকেরা সব আপনার নেকি নিয়ে যাবে নেকি নিয়ে গিয়ে আপনার যখন শেষ করে দেবে তখন কি আপনার বিরুদ্ধে যখন কেস দায়ের করবে আল্লাহর দরবারে তখন তার গোনাগুলিকে আপনার উপরে চাপিয়ে দিয়ে সে জাননাতে চলে যাবে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে আপনি কি চিন্তা করেছেন এইভাবে আপনি ইমানের স্তম্ভগুলোকে জানবেন এবং সেগুলিকে বিশ্বাস করবেন আর তার বাস্তবায়নের চেষ্টা করবেন এবং তার মোতাবেক আপনার আমল যেন ভালো হয় আমলকে সুন্দর করার চেষ্টা করবেন এই উদ্দেশ্য হচ্ছে ইমানের স্তম্ভ সম্পর্কে জ্ঞান দেওয়ার আল্লাহ ফাকর্বুল আলমী যেন আমাদেরকে তা বিশ্বাস করে তার প্রতি ইমান নিয়ে আসার তৌফিক দান করেন আল্লাহ আমাদের অতীতের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন ওসলাল্লাহাল মুহাম্মদ ওয় আলা আলহি ওসাহাবিহি আজমাইন Thank you. তির সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে ইয়া আইহা আল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি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 जकत दान अर्थ परफ आई अलर बैंक छाचल्लिसम जी पोस्ट बीच GB49 BIC उ तीन शून्य शून्य शून्य आठ तीन सोफ्टीआईसी এলম শিক্ষা করা প্রত্যেক মুসলিম ব্যক্তির উপর ফরজ সুনান ইবনে মজা প্রথম খণ্ড হাদিস নম্বর দুশো চব্বিশ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 আসসালামুকম্বরক আলহামদুলিল্লা রামীন ওবতুলমত নবীন মহমদি আজমায় بعد শ্রোতা মণ্ডলী রেয়াদুস আলীনের দর্শ আপনাদের সামনে উপস্থাপন করব আজকের আলোচনার বিষয় আল্লাহ রব্বুল আলমিনের উপর ইকিন বিশ্বাস এবং ভরসার অধ্যায় থেকে যে হাদিসগুলি ইমাম রমাবি রাহিমুল্লাহ এ অধ্যায় নিয়ে এসেছেন কিছু আলোচনা পূর্বে হয়েছে আজকে যে হাদিস থেকে আলোচনা শুরু হবে সে হাদিসটি হল আনজাবের রবিআল্লাহ আনহু আনু গা আ রসুরল্লাহি সাল্লাহ কিব আল্লা নাজদিন যাবের রবিআল্লাহ তাল আনহু তিনি বলেন যে তিনি রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে নাজদের দিকে একটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন তিনি বলেন ফালাম্মা কফ আলা রসুরুল্লাহি সাল্লাম কাফালুম যে আল্লাহনবী সাল্লসাল্লাম এবং তাদের সাথে সকল মুজাহিদিন যখন ফিরে আসতেছিলেন ফদ রকত হুম কাঈলা তুফি ওয়াদিন কথির ওয়া বলছেন এমন একটি জায়গায় আমরা উপস্থিত হলাম যে জায়গাটি ছিল অত্যন্ত কাঁটাওয়ালা গাছ দিয়ে ভরা একটি উপত্যকায় আমরা অবতীর্ণ করলাম রসুল্লা সাল্লাম তিনিও ওই জায়গায় অবতরণ করলেন ওয়াতফার রকান্নাস ইস্তাফিল্ল উনার বিশ্বাজারাতি এবং প্রত্যেক মানুষই তারা কোনো একটি গাছের ছায়ার নিচে তারা বিশ্রাম করা শুরু করল আর রসুল সাল্লাহ সাল্লাম বাবলা গাছের নিচে উনি বিশ্রাম শুরু করলেন ফল্লা কাবিহা সাইফাহু এবং উনি ওনার তরবারিটি গাছে লটকিয়ে রেখে উনি ঘুম পারলেন শুয়ে পড়লেন ফাইদা রসুল ইয়াদা সাহাবি বলেন হঠাৎ করে রসুল সাহসালাম আমাদেরকে ডেকে বসলেন আমাদেরকে ডাকলেন আমরা দৌড়ে রসুল সাহসালের কাছে এসে দেখলাম যে একজন বেদইন ব্যক্তি গ্রাম্য ব্যক্তি ওনার কাছে দাঁড়িয়ে আছেন এবং আমার উপর তরবারি তাকিয়ে আছেন তরবারি তাক করে নিয়ে আছেন ও আনা না ইমুন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম